সাহল ইবনু সাদ রিল্লাহ তালুহুতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাসাল্লাম এক ব্যক্তিকে বললেন তুমি বিয়ে করো এবং একটি লোহার আংটির বিনিময় হলেও